ইন আলহামদুলিল্লাহ আলারসুল্লাহিআন ইমিন সংক্ষিপ্ত শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালন কর্তারি তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ঠ থেকে ও অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয় ও গ্রন্থিতে ফুঙ্কার দিয়ে জাদুকারিণীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ও তা অপরকে শিক্ষা দেওয়ার মূল উদ্দেশ্য তার উপর তাওয়াক করি তথা পুরোপুরি ভরসা করা ও ভরসা করার শিক্ষা দেয়া অতএব এই সুরায় আল্লা তুল্লাহু আলি আসাল্লামকে বলছেন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 বিশেষ বিশেষ বস্তুর উল্লেখ সম্ভবত এই জন্য করা হয়েছে যে অধিকাংশ জাদু রাতেই সম্পন্ন করা হয় যাতে কেউ না জানতে পারে এবং নির্বিঘ্নে কাজ সমাধান করা যায় কবচে ফু দেয়া মহিলার কথা এজন্য উল্লেখ করা হয়েছে যে রসুল্লাহ আলহি ওসাল্লামের উপর এভাবে জাদু করা হয়েছিল তা কোনো পুরুষ হোক বা নারী নাফাস বিশিষ্ট লুফুসও হতে পারে যাতে পুরুষ ও নারী উভয়েই সামিল আছে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 কিন্তু ব্যক্তিগত ব্যাপারে কারো কাছ থেকে প্রতিশোধ নেয়ার অভ্যাস তার কোনদিনই ছিল না তাই আজীবন তিনি সাল্ল আলহ্লাম এই ইহুদিকে কিছুই বলেননি এবং তার উপস্থিতিতে মুখমণ্ডলে কোনরূপ অভিযোগের চিহ্নও প্রকাশ করেননি মুসলিম সাজার কারণে মুনাফিক সেই ইহুদি রীতিমতো দরবারে হাজির হত সেহি বুখারিদে হজরত আয়সারদ আনহা থেকে বরিত আছে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 অতপর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম সেই কুপে গেলেন এবং বললেন স্বপ্নে আমাকে এই কূপি দেখানো হয়েছে অতপর চিরুনিটি সেখান থেকে বের করে নিলেন হযরত আইচারাদ আনহা বললেন আপনি ঘোষণা করলেন না কেন যে অমুক ব্যক্তি আমার উপর জাদু করেছে রসুল্লাহ সাল্লু আলহিাস্লাম বললেন আল্লাতালা আমাকে রোগমুক্ত করেছেন আমি কারো জন্য কষ্টের কারণ হতে চাই না অর্থাৎ এই কথা ঘোষণা করলে মুসলিমরা তাকে হত্যা করত অথবা কষ্ট দিত মুসলাদ আহমদের বর্ণনায় আছে রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের এই অসুখ ছয় মাস স্থায়ী হয়েছিল কোন বর্ণনায় আরও আছে যে কয়েকজন সাহাবে আসাম তারা একদিন রসুল্লাহ সাল্লু আলহি আস্লামের কাছে জিজ্ঞেস করলেন আমরা এই পাপিষ্ঠকে হত্যা করব না কেন তিনি তাদেরকে সেই উত্তর দিলেন যা হাজর আয়সারাদিল্লাহাকে দিয়েছিলেন ইমাম সালাবী আলাবি রহিমাহুল্লাহর বর্ণনা আছে যে একজন বালক রসুল্লাহ সাল্লু আলি আসালামের কাজকর্ম করত ইহুদি তার মাধ্যমে রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের চিরুনি হস্তগত করতে সক্ষম হয় তারপর একটি তাঁতের তারে এগারোটি গিট লাগিয়ে প্রত্যেক গিটে একটি করে সুই সংযুক্ত করে চিরণিসহ সেই তার খেজুর ফলের আবরণিতে রেখে একটি কুয়ায় খণ্ডের নিচে রেখে দেয়া হয় আল্লাহ আল্লাতালা এগারো আয়ত বিশিষ্ট এই দুটি সুরা নাজিল করলেন রসুল্লাহ গিটে এক এক পাঠ করে তা খুলতে লাগলেন গিট খোলা শেষ হওয়ার সাথে সাথে তিনি অনুভব করলেন যেন একটি বোঝা তার উপর থেকে সরে গেছে এই বর্ণনাটি নেয়া হয়েছে তফসিরে ইবনেকসির থেকে উল্লেখ্য যে জাদুগ্রস্ত হওয়া নবতের পরিপন্থী নয় যারা জাদুর স্বরূপ সম্পর্কে জানে না তারা বিস্মিত হয় যে আল্লাহ রসুলের উপর কিভাবে জাদু ক্রিয়াশীল হতে পারে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 সুরা ফালাকে দুনিয়াবি বিপদাপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শিক্ষা আছে এবং সুরা নাসে আখিরাতের রাতের বিপদাপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে নির্ভরযোগ্য হাদিস সমূহে উভয় সুরার অনেক ফজিলত ও বরকত বর্ণিত আছে সাহি মুসলিমে অকুবা এবেন আমের রদুল্লা আহো থেকে বর্ণিত হাদিসে রসুল সাল্লু আলী ওসাল্লাম বললেন তোমরা কি লক্ষ্য করেছ আজ রাতে আল্লাহ আল্লাতালা আমার প্রতি এমন আয়াত নাজিল করেছেন যা সমতুল্য আয়াত দেখা যায় না এখানে কুল আউজুবির ফালাক ও কুল আউজেন কথা বলা হয়েছে অন্য আরেক বর্ণায় আছে তাওরাত ইঞ্জিন এবং আনেও অনুরূপ কোন সুরা নেই এক সফরে রসুল্লাহ সাল্লু আলিয়াস্লাম উকবাইবেন আমি রদেল্লাহকে সুরা ফালাক ও নাস পাঠ করালেন অতঃর মাগরীবের চলাতে এই সুরা দুটি তিলাওয়াত করে বললেন এই সুরা দুটি ঘুমানের সময় এবং ঘুম থেকে উঠে পড়বে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 সকাল সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তুমি প্রত্যেক কষ্ট থেকে নিরাপদ থাকবে সার কথা এই যে যাবতীয় বিপদপদ থেকে নিরাপদ থাকার জন্য রসুল্লা সাল্লু আলহিাস্লাম ও সাহাবায় কিরাম এই সুরা দুটির আমল করতেন মাঝারিতে আরো এসেছে কুল আওয়াজবি রব্বেল ফালাক ফালাক শব্দের শাব্দিক অর্থ বিদিন হওয়া এখানে উদ্দেশ্য রাত শেষে ভোর হওয়া অন্য এক আয়াতে আল্লাহর ফালে ফালেকুল ইসবাহ বর্ণনা করা হয়েছে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 হিংসার কারণেই রসুল্লাহ সাল্লু আলিহ্লামের উপর জাদু করা হয়েছিল ইহুদি ও মুনাফিকরা মুসলিমদের উন্নতি দেখে হিংসায় জ্বলে পড়ে মরত তারা সম্মুখ যুদ্ধে জয়লাভ করতে না পেরে জাদুর মাধ্যমে হিংসার জ্বালা মেটানোর চেষ্টা করে রসুল্লাহ আলহ্লামের প্রতি হিংসা পোষণকারীর সংখ্যা জগতে অনেক এই কারণেও বিশেষভাবে হিংসা থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে হাসাদ শব্দের অর্থ কারণ নামত ও সুখ দেখে দগ্ধ হওয়া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 সংক্ষিপ্তেজব ডাব্লিউ www.facebook.com ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ